ছোট সুরের তা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সুপ্রসিদ্ধ অনেকেরই মুখস্থ আছে সুরা আলমাউন এই সুরাটার নাম নাম অনুসারে যে ভিতরের একটা শব্দ হিসেবে নামকরণ করা হয়েছে কারণ তারা আয়তের শেষ অংশে আছে ওইন ওই মাউন হিসেবে যাদের মোবাইল আওয়াজ করে কি বন্ধ করে রাখেন তো আমরা সুরে মাউনের তফসিলের দিকে যাচ্ছি প্রথমত আমরা পড়ে নিচ্ছি সুরে মাউনকে বিস্মিলহ্মানি রহ দিয়ে কেউ ব তোতী কদ্িবুদ্দীতী ফদি কীল الذي يدعو ولا على طعام المسكين লি কি ফাইসলীন হুমসলতি সহ হুম সলতি হিংসন আলদীন হুম উল্ীন হুম এখন আমরা এর ব্যাখ্যার দিয়ে যাচ্ছি আসলে এই সুরের উদ্দেশ্য আছে এমন কিছু বৈশিষ্টের বর্ণনা দেওয়া যেটা কখনো কোনো মুসলমানের মধ্যে থাকা উচিত নয় সেটা এই বৈশিষ্ট্য হচ্ছে কাফের এবং মুনাফিকদের আলামত বা বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য এবং দ্বিতীয় আরেকটা আমরা বুঝবো যেই ব্যক্তি আল্লাহর অধিকার নষ্ট করে সেই বান্দার অধিকার নষ্ট করতে কখনো অবহেলা করে না যার মধ্যে আল্লাহর ভয় নাই সে কি কাউকে ভয় করবে না কোশ্চিন না তার উপর কোন আস্থা রাখা যায় না কথা বুঝেন নাই এটা হজরতমর ফারুক কথা যখন তিনি আপনার রিডা এলাকায় গেলেন পরিদর্শনে যখন তিনি খলিফতুল মুসলিমিন ছিলেন আমিরুল মমিন তখন তিনি ইরা ইরাক এলাকায় গেলেন কোথায় ইরাক ইরাকে যাওয়ার পরে তিনি আপনার দেখলেন যে হিসাব রক্ষক নেই মানে একজন প্রেসিডেন্ট যখন যায় সুতরাং সে আসবে গভর্নরের সাথে থাকবে হিসাব রক্ষক কে যে দেখতেছি না বলে যে সে তো লজ্জা পায় আপনার সামনে আসতে ভয় পায় কি ভয়ে কি আছে বলে যে সে তো খ্রিস্টান বলেছে সে তো খ্রিস্টান বলে অসম্ভব যার ইমান তার উপর কোন আস্থা নেই যেই কোন সময় সে ধোকা দিতেই পারে কারণ সে ভান ধরেছে কারণ যখন বিরোধী শক্তি যখন শক্তিশালী থাকে তখন অনেক বাটপারও সোজা যায় কোনো প্রভাবশালী ব্যক্তি সরকার যদি একজন বড় ডাকাতকে নাম করা যদি বলে যে তুই এটা ফাড়া দিবি জিন্দিগি তো সে উল্টা করবে না জানে যে ওর মাথা কাটে ফেলবে নাকি না সে যদিও জাতি চোর ডাকাইতে হয় কিন্তু কঠিন লোকে দায়িত্ব দিলে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করবে জানে যে সব জায়গায় সয়তানি চলবে না এইখানে ভেজাল করলে একবারে আমার জীবনে যাবে নাকি না তো সুতরাং যে আল্লাহর অধিকার রক্ষা করে না সে কখনো বান্দার অধিকার রক্ষা করবে না এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক হ্যাঁ হয়তো বা কেউ ভান ধরে যে কিছুদিন ভালো আচরণ কিন্তু সুযোগ পাইলে সে মারে দেবে কারণ যার ভিতর খারাপ সে সুযোগ খুঁজে থাকে নুরানি বোর্ডের কথা শুনছেন নুরানি তালিমুল কোরআন বোর্ড যার প্রতিষ্ঠাতে হয়েছে বেলায় সাহেব কেউ শুনছেন হ্যাঁ বেলা সাহেবের কাছে একটা লোক হিসাব রক্ষক ছিল সাতাশ বছর কত বছর সাতাশ বছর উনার মুখ থেকে আমি শুনছি ঘটনা হ্যাঁ তো বলতেছিলেন যে ২৭ বছর যে তার কোন হিসেবের মধ্যে ভুল দেখি নাই তার আমারিত নষ্ট হয়েছে এমন কোন দিন কোন প্রমাণ নাই শেষ পর্যন্ত বলে যে একদিন হঠাৎ করে সত্তর হাজার টাকা একজনে দিল দেওয়ার পরে পরের দিন ওকে আর খুঁজে পাওয়া যায় না সে নাই খুস্তি খুঁজতে কোথায় গেল কোন হদিশ পাওয়া যায় না তো উনি বলেন যে আমি মনকে বুঝাইলাম যে এই লোকটা আসলে হ্যাঁ নতুন যদি আমানতদার হইতে তাইলে আজকে একটু বড় অঙ্ক তার হাতে আসছে এটা কেন সে রক্ষা করতে পারে না এটা নিয়ে পালাইলো কেন সুতরাং বলে যে এতদিন যে উনি বললেন যে এতদিন যে একটা অভ্যাসকে লুকিয়ে রাখতে কোন মানুষের অধিকার নষ্ট করবে অনেকে দেখবেন উপরে ভালো কিন্তু দেখবেন নামাজ কালামে ঝামেলা আপনার লেনদেনে ঝামেলা এরকম বড় আলম হইলেও তার কাছে আপনি সন্তান দিয়ে এরকম অনেক কিছু করে কারণ সে তো আসলেই আল্লাহর অধিকার রক্ষা করে না সে তাহিদের উপর প্রতিষ্ঠিত না এই কারণে তার মধ্যে আল্লাহর ভয় নেই যদি উপরে দেখায় সে একজন আলেম ওয়াজ করে নজিয়ত করে কিন্তু দেখা যায় আল্লাহর অধিকারের সেটা রক্ষা পাবে না আল্লাহ বলছেন রসুল কে বলছেন হে রসুল আপনি কি দেখেন না ওই ব্যক্তিকে যে পরকালকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না এটা দুই ধরনের মানে যদি ভালো হয় তাইলে তার রুহটা অন্যের মধ্যে রূপান্তরিত হয় এটাকে আরবিদিকে তানাচুক বলে এটা হিন্দু ধর্মের অনেকে আছে যারা পরকালকে বিশ্বাস করে না ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে হ্যাঁ মৌলিকভাবে আরকি যদিও এরকম মুসলমানদের মধ্যে আমরা সবাই পরকালকে বিশ্বাস করি এটা হইছে মৌলিক বিশ্বাসের কথা যে যে গুলোর কথা বলবে দেখবেন আমাদের অনেকের মধ্যে পাওয়া যায় না তাইলে তো বোঝা যায় যে কারণ এখানে মুনাফেক কাফের দুটার বৈশিষ্ট্য এইগুলা তাইলে আপনার অনেকে আছে আপনি যদি একজনকে যে সামনে যে বৈশিষ্ট্য বলবে এগুলো। যার যে কেয়া মতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না তার বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই আমার প্রতিদান পেতেই হবে তাইলে কি পরকালে বা প্রতিদান দিবসে বিশ্বাসী কিনা যে এই সামনের বৈশিষ্ট্য আমার মধ্যে আছে কি না আল্লাহ বলতেছেন এই বৈশিষ্ট্য কার যে পরকালে বিশ্বাস করে না তাদের আল্লা বলছেন দিন মানি পরকাল মানে দিন মানে প্রতিদান দেওয়া তাইলে দিন মানে প্রতিদান দিবস যেমন মা লিখি প্রতিদানের দিনকে দিন বলা হয় তাইলে যে প্রতিদানের দিবসকে বিশ্বাস করে না কার্যত অথবা গত মানে অনেকে আছে মনের বিশ্বাস আরেকটা আছে এমনি মনে বিশ্বাস করে হ্যাঁ মুখে শিকার করে মনে বিশ্বাস করে না দুইটা কিন্তু বেশ কম অনেক আছে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি মুসলমান বলবে যে ভাই আমি না বিশ্বাস কখন যদি বিশ্বাস করতো যে একজন মুসলমানের মুসলমানই তো থাকে না নামাজ আদায় না করলে পাঁচ বেলা না পড়লে তাইলে সে ঘরে থাকতে পারত না সে অবশ্যই সালাদ আদায় করতে আসতো তাইলে যে সঠিক ভাবে আদায় করে না সেই ব্যক্তির মধ্যে আপনার বিশ্বাস নেই প্রতিদান দিবসের প্রতি বিশ্বাস নেই সেটা আল্লাহ নিজেই বলবেন আল্লাহ বিশ্বাস বৈশিষ্ট্য হচ্ছে সে ইয়তিমকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় কোন সন্তান যদি আপনার কাছে কোনো সহযোগিতা চায় হ্যাঁ আপনি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন তাকে কোনো গুরুত্ব দিলেন না সহযোগিতার হাত তার দিকে বাড়িয়ে দিলেন না से अवस्थान ये कर सूतराय से कख अपारकाले विश्वास होते যদি সে পরকালে বিশ্বাসী হইত যদিও সে স্বীকার করে যে পরকালে কিন্তু বাস্তবিকার্থে সে পরকালে বিশ্বাসী নয় এখন আপনাকে বুঝতে হবে এতিম কাকে বলে এতিম মানে হচ্ছে যে এমন সন্তান যেই সন্তানের আপনার বাপ মারা গেছে কখন আপনার আপনি কি আজীবন এতিম থাকবেন না ইয়েম থাকবেন না এই কারণে রসুল আকরমের এক বাণী লাইলাম যে বালেক হওয়ার পরে কখনো ইয়েম থাকতে পারে না হ্যাঁ ধরেন এক ব্যবসারা মারা গেছে তার সন্তান আছে পাঁচটা তার মধ্যে দুইটা না বালেক আর কে তিনটা বালেক তাইলে গুলা হবে না হইবে কোন গুলা নাবালেক গুলা নাবালিক গুলো হবে এইম যদি যে নাবালেক অবস্থান বাপ মারা গেছে দুইটা বোন দুইটা ভাই আছে যেগুলো নাবালেক এখনো তাদের ভরণ দায়িত্ব নিলে আপনিও এতিমের ভরণ দায়িত্ব নিলেন যদিও সে আপন ভাই তার খরচ দেওয়া আপনি বাধ্য তারপরেও যদি খেল করেন যে এইগুলো আমার ভাই সুতরাং তাদের লালন পালন করলে আপনি বরণ পোষণের দায়িত্ব নিবেন তাদের যেন মনে কষ্ট না পায় এরকম ব্যবস্থা নেবে তাদের লালন পালনের নিলে অবশ্যই আপনার পিতার কি স্থলাভিষিক্ত হিসাবে দায়িত্ব নেওয়া হইলো নাকি এই কারণে যার ছোটকালে আপনি যেই ভাই এমন অনেক ফ্যামিলি আছে আপনি নাবালিক তাকে মত মর্যাদা দিতে হবে কারণ সে আপনার অভিভাবক নাকি না তার সাথে বেদাবি করা যাবে না অনেকে এরকম বেদাবি করে তাকে হ্যাঁ দুঃখ দেয় যদি সে বদায় কিন্তু লাগে যাবে কারণ সে বাপের স্থলাভিস্ত কারণ সে আপনার লালন পালনের দায়িত্ব নিয়েছে আপনার কি অভিভাবক ছিলেন তার প্রতি দয়া অবশ্যই করতে হবে তো বলতেছিলেন তাইম তো বুঝলেন নাকি মেয়ে হক ছেলে হোক না থাকা অবস্থায় যদি বাপ মারা যায় তাকে কি বলে এতিম বলে আর পশুর ক্ষেত্রে হে মুরগি দেখবেন মুরগির বাচ্চা হে পরে ওর সাথেই কে আপনার কাজে লিপতে হয় কারণ হের কাছে কোনো বাপ মা এগুলোর কোনো হিসাব নাই হ্যাঁ তার কাছে এগুলো সরিয়ে তো কোনো কি নাই ধর্তব্য না তার কাছে সুতরাং তার মার সাথে সম্পর্ক বাফের কোনো সম্পর্ক নাই কারণ বাফের হিসাব নাই হ্যাঁ এই কারণে তার হিসাবে যদি তার মা মারা যায় ছোট মুরগি এখনো ভালো করে খাইতে শিখে নাই মানে শত্রু যদি ধরতে আসে মানে কোনো বেজি ইত্যাদি ধরতে আসে সে উড়ে যাওয়ার দৌড়ে যাওয়ার এখনো ক্ষমতা নাই আছে না ছোট বাচ্চা যদি এর মা মারা যায় বুঝে গেলো সেই মেয়ে গেছে নাকি না কিন্তু ছেলে মেয়ের কিন্তু মা মারা গেলে কি হয় না সে কি অনুদান দিবে নিজেই দেবে না হ্যাঁ এটা কখনো দিবে না তাড়িয়ে দিলে মানে সে এতিমকে কোন বিক্ষেপে করে না বরং সে তাড়িয়ে দেয় এক নম্বর তাইলে আপনার আমার মধ্যে বিশিষ্ট থাকতে পারবে না उत्साहित ना कर दिल के बोल तुम्हें खाद्य देवर बेपारे उत्साहित करा সেও কি মুমিন হতে পারে না এটা হচ্ছে কাফের বা মুনাফেকের বৈশিষ্ট্য কথা বুঝলেন তো সুতরাং একজন মিসকিন যদি দেখেন একজনকে খাইতে লইতে পারতেছে না কষ্ট পায় আপনিও সহযোগিতা করবেন আর অন্য ভাইকেও উৎসাহিত করবেন যে ভাই আমার প্রতিবেশি তোমারও প্রতিবেশি একটু এর দিকে একটু খেয়াল রাখো এর তো অসুবিধা চলতে পারে না তাইলে আপনি বোঝা যাবে কথা বুঝান না এই যেতি মিসকিন জন্য কিন্তু আপনি ধরা পড়বেন এই মিসকিন কে আমাদের দিবসে মধ্যে আছে যে কে দিবসে তার প্রতিবেশী যে ধনী ধরেন এর হিসাব নেন অবশ্যই খেয়াল রাখা দরকার আপনার পাশে একজন নাখে থাকবে অথচ আপনার বাড়তি টাকা আছে। আপনার ফ্যামিলি চালানোর পরেও আপনার কিছু টাকা আপনার হাতে আছে, আপনি কেন তাকে মাঝে মাঝে সহযোগিতা করবেন না অবশ্যই করতে হবে এটা ইমানের চাহিদা একজন ব্যক্তির কথা শুনাই আমি যখন হাফরুল ছিলাম সেনা এলাকায় ছিলাম মধ্যে যারা ভদ্র সেনের এরা কি করে জুমার পরে এই যে কোনো একটা ঘরে বসে বসে চা গাওয়া খায় গল্প গুজব করে এক সপ্তাহে একজনের ঘরে আরকি এটা ভালো অভ্যাস মানে যেন সবার মধ্যে সম্পর্ক থাকে এটা আপনারাও করতে পারেন এটা আরব দেশে কোন একবার হয়তো নাই থাকতে পারে যারা উদাসীন শরীয় গুরুত্ব নাই এরা করে না যারা শর্ত না যদি এরকম যেন মানে সমাজের মধ্যে সম্পর্কটা অটুট থাকে সেই জন্য তো বলতেছিল যে আমার একজন হঠাৎ করে আমি স্বপ্ন দেখতেছি ইমাম সাহেবের স্বপ্ন দেখে যে একজন লোক সে জান্নাতি। মানে দাঁড়িয়ে রাখে না আমি আশ্চর্য হয়েছি এ জানাতে যাবি কিভাবে দাঁড়িয়ে নেই এ তো দাঁড়িয়ে রাখে না হম কিন্তু নামাজি লোকটা নামাজই দাঁড়িয়ে রাখে না কিন্তু পাঁচ বেলা নামাজ ঠিক মতো পড়ে হ্যাঁ মানে ওই কোয়ালিটিটা নাই আর কি তো সে আশ্চর্য হয় যে অন্য ভদ্রলোক যেগুলা বেশি নামাজ কালামের প্রতিবো এই দিন আবার দেখে যে জান্নাতে চলে গেছে হ্যাঁ এর এখনো কিছু বলা নাই যখন তৃতীয় দিন দেখছেন তখন এর মানে ডাউট গেছে কি বারবার এর দেখি কেন যে জান্নাতে চলে গেছে এই কি কাজ করে এর তো জান্নাতের দেখা যায় না जिजाते तुम्हें जानना जाते मन कह तुम कि जिज्ञासा करते ना घटना आगे तुम्हें बोलो যে এমন কোনো কাজ করো কিনা সেটা আমাকে বলবে তাইলে আমি বলবো কি ঘটনা আছে হ্যাঁ তখন বলছে যে এটা তো আমি কোনদিন বলি না কিন্তু না খুব জরুরি কথা আছে তুমি আমাকে বলো যে এমন কোনো কাজ তুমি করো যেটা আপনার আশা করতে পারে তুমি জানাতে যাবে কয়ে যে আসে একটা কাজ আছে বলে যে কি কাজ বলে যে আমি আমার পাশের বাসার এক মহিলাকে একদিন রাত্রে আমি গেছিলাম মানে মরুভূমির মধ্যে নাঙ্গায় একত্রিত হয় মাঝে মাঝে খাসি টা নাকি না এই শীতকালে বেশি এগুলার গুরুত্ব বেশি তো বলে যে ওইখানে আমি গেছি যাওয়ার পর একদিন একটা দেড়টার দিকে আমি বাসায় ফিরছি ফিরার পরে দেখতেছি আমার বাসার সামনে ডাস্টবিন থেকে আপনার খাওয়া নিতেছে এক প্লেটের মধ্যে এক মহিলা মানে আমার পাশের বাসার মহিলা লাগানো সৌদি মহিলা তখন আমি হঠাৎ করে সেনা বাহিনীতে দেখছে না পাশের বাসা আসা যাওয়া করে যদিও বোরকা পরে কিন্তু সে সাইজ দেখলে তো বোঝা যায় অমুক মহিলা পাশের মহিলা তো সে জিজ্ঞাসা করতেছে এমনি বোরকা পড়া বলতেছে তুমি কি অমুকের মানে তখন কিছু বলে না তা আবার বলে যে তুমি কি অমুকের মা নেই তখন আমি অমুকের মা তু বলতে করার কিছু নাই আমার যে ছেলেটা চাকরি করে এর চাকরি পয়সা দিয়ে সাত বাচ্চা চালানো মুশকিল সুতরাং আমি কিভাবে চালাইবা আমি কি করি প্রত্যেক রাত্রে যখন সবাই যায় আর আরব দা শুধু জানেনি খানার অবহেলা খানা অনেক ফালাই দেয় বলে যে রাত্র গভীর হয়ে গেলে আমি যে খানাটা খাওয়ার উপযুক্ত এগুলো নিয়ে আমি ঘরের মধ্যে রাখি তারপরে বাচ্চাদেরকে এগুলো খাওয়াই হ্যাঁ তখন সে বলতেছে বলে যে আমার এরকম আল্লাহর ভয় ঢুকে গেছে আমি তাকে বললাম যে তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি আজকে থেকে আর তুমি কি এই খানা উঠেবে না আজকে থেকে মনে করবে যে তুমি আমার আরেকটা ফ্যামিলি আমার বেতনের অর্ধেক তোমাকে দিব কিন্তু এটা কাউকে জানাতে পারবে না আমার ফ্যামিলির কেউ যেন না জানে বেতন পাওয়ার সাথে সাথে অর্ধেক বেতন দিয়ে তুমি কেউ করবে না বারো বছর হয়ে গেছে দেখেন একদিন দুই দিনের না বারো বছর যাবৎ চালাইতেছে এলাকার কেউ জানে না দেখেন কত লুকাইতে ব্যাপার একদিন দুই দিনের ব্যাপার না বলে যে এই তখনও বলছি ইমাম সাহেব এই কারণে তো আমি দেখছি তোমার ব্যাপার নাকি না তো সুতরাং এরকম আপনার মিসকিন প্রতি খেয়াল রাখা এটা কিন্তু ইমান রাত এটা জান্নাতের সুসংবাদ পাওয়ার একটা কি বিষয় সুতরাং বলতেছে যে যার ইমানের মধ্যে সমস্যা আছে সে কি করে না খাদ্য আমার তাইলে আমি দিতেছি তুমি আমার সাথে আসো নাকি না তুমি ওকে একটু একটু দাও তাইলে এই বেচারা এই সবাই দিলে তো এই হয়ে যায় নাকি এরকম আমরা উৎসাহিত করব। তৃতীয় নম্বর এই দুইটা বলার পর आल्लाजाना तरफिष्टा मोमिन मध्य पा जाए बोझा जाए मुखे स्वीकार करना मुखे बोली मुसलमानदार परकाले विश्वासी मुखे बोल क्य करना বিশ্বাস করি না সত্যিকার যদি বিশ্বাস করতাম তাহলে এই বৈশিষ্ট্য কি ভাইকে জিজ্ঞাসা করবেন আপনি মমেন নাকি হ্যাঁ আপনি মুসলমান কুসলমান হ্যাঁ তাইলে আপনি তো এই কাজ করেন না নাকি না তাইলে পরকালে বিশ্বাসের কি দাম থাকলো নাকি তারপর বলছেন এই দুইটা তো একটু হালকা বলছে এবার ডেঞ্জার দিকে আসতেছে আস্তে আস্তে বলতেছে ওয়াইল ওয়াইল জাহান্ন কাদের জন্য মুসল্লিদের জন্য মুসল্লি মানে যে ছালাত আদায় করে তাকে কি বলে আদায় করে তাকে মুসল্লি বলে জাহান নামের থাকবে। এবং এটা এত বেশি দুর্গন্ধময় যে জাহান নামের অন্যান্য অংশ যারা জাহান নামীরা আসে এরা ওই অংশ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে যেটা দুর্গন্ধে আমরা থাকতে পারতেছি না অথচ এটা কার জন্য মুসল্লিদের জন্য যে মুসল্লিদের জন্য ওয়াইল বা কেউ কেউ এটাকে অর্থ বলেছেন যে ধ্বংস যারা নামাজ পড়ে কিন্তু ওয়াইল জাহান্ন তার কপালে জুটবে অথচ নামাজি তাইলে নামাজি হইলেই পাঁচ বেলা নামাজ পড়ছেন বলেই যে আপনি শাস্তি পাবেন না জান্নাতে দৌড়ে চলে যাবেন এটা কি এত সহজ কথা বলতেছে আর যে নামাজ পড়েনাতে আল্লাহ বলেন মা যখন জান্নাত জান্নাত জাহান্নকে জাহান্নাম বুঝিয়ে দেওয়া হবে তখন জাহান নাম যারা পরিচালনা করে ফেরেস্তা তারা ওই জাহান নামে সাকার নামক জাহান নামের অধিবাসীদেরকে জিজ্ঞাসা করবে সাকার জাহান নামের একটা এলাকার নাম কি সাকার এই সাকার নামের জাহান নামের অধিবাসীদেরকে দায়িত্বশীল ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মা সালাখা কুমফি সাকার বলে যে তোমরা সাকার জাহান নামে আসলে কেন কি দোষ করছিলে কি অনেকে এরকম লাঞ্ছিত করার জন্য জিজ্ঞাসা করে আসলে যে দায়িত্ব আছে সে কি কোয়ালিটি জানে না তারপরে জিজ্ঞাসা করি লজ্জা দেয় আর কি যেন মুখে দিয়ে শিকার করায় বলতে এখানে আসলে কেন তখন ওরা স্বীকার করবেলাম নাকুমিনাল মুসল্লেন আমদার নামাজ পড়তাম না এই আমাদের কে এখানে পাঠানো হয়েছে তাইলে যে একবারে নামাজ পড়ে না তার জায়গা হয়েছে সাকার জাহান নাম আর জাহান নাম সে যে সামনে বলবে না একবারে নামাজ পড়ে না এবং তারও বেশি ঠিক বললাম না কোনথরিম বল যে আমার দ্বিতীয় দেখেন অবস্থা তাইলে নামাজ না পড়লে কোথায় যেতে সাকার জাহান নামে এবং যে মিসকিনকে খাদ্য দেয় না মানে স্বাবলম্বী হওয়া সত্ত্বেও আছে আপনি আর যে আল্লাহ বলতে যারা নামাজের ব্যাপারে গাফেল নামাজের ব্যাপারে গাফেল হওয়া মানে যে নামাজকে দেরি করে পড়ে আসে না নাই জামাতের সাথে পড়েনা নামাজের ব্যাপারে গাহেল গাফেল এখন কথা হয়েছে এখানে শব্দের ঢং দেখেন আরবি বাসায় যদি কেউ বুঝে মজা নামাজের মধ্যে গাফিলতি আর নামাজের ব্যাপারে আন আরি যারা আরবি মাদ্রাসায় পড়ছেন তারা বুঝেন এখানে ফি ফি কি বলছে আন আন নামাজের এটা যে কোনো মানুষের আসতে পারে কারণ নামাজের মধ্যে ভুল হয়ে যায় ভালো নামাজিরো রসুল আকরাম সাহেব নিজেও জহরের নামাজ পড়তে ছিলেন দুই রাগাত পরে সালাম ফিরে ফেলছে এই কারণে হের জন্য জাহান নামের কি নাই হুম কি নাই কারণ এরকম ঘটতেই পারে একজন মানুষ হঠাৎ করে কি নামাজের ভিতরে ভুল হয়ে যাইতেই পারে এই কারণে বলছে না বাইরে মানে নামাজের ব্যাপারে নামাজের নামাজের ভিতরে না। ব্যাপারে কোন হিসাব নাই নামাজের কোয়ালিটির ব্যাপারে কোন হিসাব নাই নামাজের নিয়ম পদ্ধতি শিখে না নাকি নামাজের কোনো গুরুত্ব দেয় না জামাতের গুরুত্ব আছে না নামাজের গুরুত্ব আছে। এগুলোর কোনো গুরুত্ব তার মাথার মধ্যে নাই হ্যাঁ আর যে নামাজের পুরোপুরি গুরুত্ব আছে মাঝে মাঝে নামাজের ভিতরের মধ্যে আবার নইলে সাবির এরকম ভয় পাইছিল যে আবার গাফিলিতে নামাজের ভিতরে বুলে গেলে তাইলে তো আমারও জানো তোর বলছে না এখানে আন বলছে মানে ভিতরে না ভিতরে বলছি কারো খেতে পারো কোনোদিন নাকি না যে ব্যক্তি যদি নামাজের কোন কোয়ালিটির প্রতি খবর নাই নামাজের কি টাইমের প্রতি খবর নাই রকম মানুষ নামাজ পড়লে সে শুধু দেখানোর জন্য পড়ে কারণ এসে যদি দেখানো উদ্দেশ্য না থাকতো পড়ে কেন মানুষে তাকে নামাজ করে হিসেব নামাজ পড়ে যেন আশেপাশের লোক বুঝে তাইলে এ আসলে আল্লাহর জন্য পড়ে নাই আল্লাহর জন্য পড়লে তো আল্লাহ ইচ্ছা মতো পড়তো নাকি ইন্নাসাল মিনিখা মকুতা আল্লাহ বলছে নামাজ আমি টাইম ভিত্তিক ফরজ করছি টাইমের হিসাব না রাখি তোমার নামাজ পড়াই হইলো না আমার জন্য পড়লে তো ঠিক টাইমে পড়তো এখন এই পড়ে কেন যেন মানুষের কয় না বে নামাজ এই কারণে ভাবে পুরো নয় আর কি অনেক কাছে দুই তিন নামাজে ঘরে পড়ে এরকম দেখবেন ডিউটিতে গেছে তো গেছে আর নামাজের খবর নাই এবার ডিউটির থেকে আসি তিন নামাজ একসাথে আসর মাগরে বাসা এরকম কিছু মানুষ আছে আমাদেরকে জিজ্ঞাসা করে হ্যাঁ কি হইবে না এইটা হইবে না কোথায় সে তার দেখানো তাইলে ওয়াইল যাদের জন্য যে মুসল্লিদের জন্য এক নম্বরে সে নামাজের ব্যাপারে গাফিল যে কোন ব্যাপার নামাজের টাইম হোক নামাজের কোয়ালিটি হোক সবকিছু হ্যাঁ দ্বিতীয় নম্বর হয়েছে এমন হুজুর আছে যে কোনো মা ফেলে নাই টাকা উঠানোর জন্য আছে নাকি নাই হ্যাঁ কিছু হুজুর আছে ওদের কাজ হচ্ছে মানুষের পকেট থেকে টাকা বাইর করা মানে এমন কৌশলের কথা বলতে জানে যে না দিতে চাইলেও দিতে হবে নাকি না এদেরকে বলে টাকা উঠানোর হুজুর এরা নাই কত টাকা বাইর করে দিবে সবাই পারবে না এই কৌশল কি কথা বললে মানুষের পকেট তাইলে তো আপনি আল্লাহর জন্য দেন নাই হ্যাঁ আপনি তো দেখানোর জন্য দিলেন চাপাচাপ শুনেছিলাম বা অন্যের থেকে শুনছিলেন যে বনি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি যাইতেছিল তারপরে হঠাৎ করে যখন আবহাওয়া অবস্থা ভালো না তারপরে এক পাহাড়ের গর্তের মধ্যে জায়গা নিয়েছিল তারপরে উপর থেকে এক পাথর গড়ে আসে পাহাড়ের ওই যে গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে এইরকম ঘটনা শুনছিলেন হাদিসের ঘটনা তার মধ্যে আমলটা একমাত্র আল্লাহর জন্য করছি অন্য কারোর জন্য করি নাই না আল্লাহ ছাড় দিবে না ওটার রেফারেন্সে আল্লাহর কাছে দাবি করতে পারি হে আল্লাহ এটা যদি তোমার জন্য করে থাকি তাইলে আমার অধিকার যে আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করবে দুই হাজার টাকা দিতে এবার আপনাকে পার হেড ধরছি আমরা দেওয়াল কুচিমসি করে এখন না দিলে কি হয় প্রভাবশালী দিছেন এটা রেফারেন্সের কাজ হবে না এটা তো আপনি আল্লাহর জন্য নিজে দেন নাই এটা তো বাইর করছি আপনি তো দেন নাই কিন্তু আজকে কেন ধরে বেঁধে বাইর করা লাগে তাহলে আপনি নিজের সচ্ছায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দেন নাই এই কারণে এটা দিয়ে রেফারেন্স দিলে কাজ হবে না দিতে এমন আমলে রেফারেন্স যেটা কারোর কি প্ররোচনা ছাড়া কারোর বোঝানো ছাড়া নিজের উদ্যোগে নিজে দিলেন একমাত্র এমন কোন আমল করছি যেটা কেউ দেখে নাই এবং একমাত্র আল্লাহর জন্য করেছি যেরকম ওই বেচারা যে এত বছর বেতন দিছিল কেউ জানা না একমাত্র আল্লাহর জন্য দিয়েছিল এবং ওই তিনজনের ঘটনা আজকে বল আমার উদ্দেশ্য নাই কারণ টাইমও নাই সুতরাং ওই তিনজনের প্রত্যেকে আল্লাহর যে কোনো বিপদ আসতে পারে স্টকে রেখেছিলাম যেটা আমি একমাত্র আল্লাহর খুশির জন্য করেছি অথবা এমন কোনো পাপ কি আমি না করেছিলাম যেটা কেউ জানে না একমাত্র আল্লাহর কি ভয়ে আমি সেটাকে ছাড়ছি এখন বর্তমানে এমন অনেক কি আছে খারাপ আমল আছে তার ব্যাপারে অগ্রসর ছিল একজন কি একজনের পাওনা টাকা মজুরির টাকাকে বাড়াই আপনার অনেক বেশি করছে তাকে দিছে তাইলে দুইটা কাজ আরেকজনে বলছি যদি কোন আমল করার আপনার খারাপ আমল করার বেশি আপনার মধ্যে প্রেশার আসছে মানসিক ভাবে উত্তেজনা আসছে কিন্তু তারপরেও ছাড়ছেন এটাও ন্যাকামল আল্লাহ এটাকে নেকামল হিসেবে গণ্য করবে যে সে করে নাই যে আমার কারণে করে নাই করলে করতে পারতো খারাপটা যখন আমার কারণে করে নাই তাইলে তাকে একটা নেকামল দেওয়া হবে যেরকম ও বলছে নেকামল হিসেবে দিছে কাজ সেই খারাপটা অথচটা ছাড়াও কিন্তু এটা খেয়াল রাখবেন তাইলে বলতেছিলাম যেই ব্যক্তি আপনার মুসল্লি তার মধ্যে যেই কি আছে তিনটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে দ্বিতীয়টা সেই কাজ করলে এটা দেখানোর জন্য করে আমরা এরকম অনেক কাজ দেখানোর জন্য করি এটা কিভাবে বুঝবেন একদিন আপনার কাছে রুমে কেউ নাই আপনি একা আপনি ফ্যামিলির সাথে থাকেন আপনার পিতা আপনাকে ধরে মসজিদে নিয়ে যায় কিন্তু আপনার বাপ চলে গেছে অন্য কাজে কিন্তু আপনি সেই দিন উঠেন নাই ফজলের নামাজে যান নাই তাইলে আপনি বুঝবেন আপনি যতদিন নামাজ পড়ছেন সব আপনার বাপকে দেখানোর জন্য পড়ছিলেন আর এরকম অনেক নামাজি আছে যদি রুমের অন্য কেউ না থাকে সে কি জামাতে যায় না অন্যদিন যায় কিন্তু রুম খালি কেউ নেই সবাই উমরাতে গেছে বা কোনো কাজে গেছে ওই দিন সে ফাঁকিবাজি করছে তাহলে কি প্রমাণ করে যে আপনি প্রত্যেক দিন যে নামাজ পড়ছিলেন এই রুমের এই লোকগুলোর কি লজ্জায় যে এরা বলবো যেটা নামাজ পড়ে না ডাকার পরেও নাহলে ওই দিন যদি আল্লাহর জন্য পড়ছে তা আজকে কি হলো আজ কি তো নাই আল্লাহ তো দেখছে কোন রাত্রে ঘুম যেতে যদি হয় সেই দিন যদি এই নামাজটা আপনি আল্লাহর জন্য আর যদি ঘুম ভালো হইলে তারপরে না তাইলে বুঝে গেছে এটা ঘুমের সাথে সম্পর্ক নামাজের এটা আল্লাহর সাথে সম্পর্ক না কথা কি বুঝতে পারছি সুতরাং আল্লাহ যে এমনি বলছে যে মুসল্লি কিন্তু এরা দেখানোর জন্য নামাজ পড়ে তাইলে আবার মুসল্লি কইল কেন আল্লাহ তো মুসল্লির বর্ণা দিতেছে যে ওয়েলজাহান না মুসল্লিদের জন্য আবার দেখানোর জন্য এতগুলো বলার সময় নাই কিন্তু দুই একটা পয়েন্ট দিয়ে তো বুঝাইলাম মুসল্লি আবার দেখানোর মুসল্লি কেন হয় সেটা বুঝাইলাম হ্যাঁ যেরকম রসুলের যুগে আপনার মুনাফিকরা নামাজ পড়তো এশ নামাজে ফজরের নামাজে গাফলা দিত কারণ যখন অন্ধকার ছিল কারণ রসুলের এই দেশে তো রসুলের যুগে কি আপনার অন্ধকার থাকতে নামাজ পড়া হইত আমার দেশে দেখা যায় না বিদ্যুৎ না থাকলে এখনো এই দেশের মানুষকে বিদ্যুতের সময় এরা নামাজ পড়ে তো এই সময় ফজরের টাইমে মুনাফিক গুলি আসতো না এইগুলোর কথাই বলতেছে যে ওই যখন মানুষে দেখে এই আসে যখন কেউ জানে না যে কয়জন মসল্লি অন্ধকারে তখন এরা আসে না ফাঁকিবাজি করে এ এরকম যদি আপনার মধ্যেও পাওয়া যায় যে কোনোদিন যদি আসেন না বুঝে গেছে আপনি কেউ না বললে আপনি দেন না কোনো সময় নিজ উদ্যোগে দেন না বুঝবেন যে আপনি দান সৎকার করেন মানুষকে দেখানোর জন্য এটার সংখ্যা সবচাইতে বেশি বর্তমান যুগে নাকি না বাঙালি সমাজের মধ্যে কখনো কেউ চাঁদা উঠানোর জন্য না আসলে দেয় না চলতেছে সৌদিদের দানে কিন্তু এরা কখনো চাঁদা উঠে যায় না বাইরে এদের শুধু একটা রাষ্ট্রীয় ভাবে কি অনুমোদিত একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে জায়গায় জায়গায় শুধু এদের কি পোস্টারের মতো কিছু থাকে মানে কেউ এদেরকে দৌড়িয়ে সান্দা করে না কিন্তু বাংলাদেশে এরকম খুঁজে পাইতে অনেক সমস্যা যে কোনো মাদ্রাসা হলে হুজুরে যায় প্রিনে যায় ধরে ভাই আপনারা আল্লাহ অনেক নাইলে তো আমি নিজেই দিতাম আমি খবর নিতাম যে এই প্রতিষ্ঠানটা চলে কিভাবে এইভাবে আমি তো নিজেই তারপরে বসে সালাম কালাম দেয় জিজ্ঞাসা করে তা আমি জিজ্ঞাসা করি তোকে তো চিনি না কারণ এটা বাঙালিদের অভ্যাস কেউ যদি আসে আপনাকে খুব নিজের মতো করে সালাম দেয় মহানাকা করে তাইলে আপনি আশ্চর্য হইবেন না যে এই বইটা তো না আবার ইউনি তখন বলতো যে সিনার দরকার নাই যে আমাদের দায়িত্ব এলাকায় যে বাইরের লোকগুলো আসছে এদেরকে ধর্মশিক্ষা দেওয়ার কারণে এটা রসুলের এদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার আমাদের কিন্তু আমরা বাসা জানি না দেখি তোকে আমরা নিয়োগ দিছি এই প্রতিষ্ঠানে মানে এই দেওয়া সেন্টারে যেন এই এলাকার যত বাইরের লোক আছে এইগুলোকে তুই দেওয়া দিতে পারস এই কারণে তোকে আসছি তোকে সম্মান করতে তোর মাথায় সুমে দি তোকে খুশি করতে যে তুই একটা ভালো গাছ যেন করস তুই যেন উৎসাহিত হস যে না সম্মান করে মানুষে আমি একটু কাজ করি যে তোর কোনো দরকার হইলে কিছু লাগলে আমাকে বলবি আমি তোর সমস্যার সমাধান করব। কিন্তু তোর দায়িত্ব তুই পালন করবি যে যত বাঙালি আছে এগুলোর ওয়াজ করবি ঠিক জিজ্ঞাসা করলে যে তুই ভালো কাজ করাস হ্যাঁ এই কারণে তোর সহযোগিতা করতে আসছিস যেন পরকালে আল্লাহ না ধরে যে ব্যসারা তোর কাছে ছিল তুই এর গুরুত্ব দেশ নাই দেখি চলে গেছে এতো ভালো করে কাজ করে নাই তোর কারণে তুই যদি এর উৎসাহিত করছিস তাহলে তো কাজ করতো জিজ্ঞাসা করতে হুজুর থাকে নাই কেন হুজুরের বেতন পায় না তো হুজুর থাকবে কেন এত বাগবেই দেখা যাক ছয় মাসের বেতন বাকি কি থাকবে এই ব্যাপার ফ্যামিলি চলবে কেমনে না বুঝেন কথা তো অধিকাংশ এইবার সামনে অভ্যাস গড়ান যে আরব দেশের মতো যে কেউ জানেনা মতো নিজে নিজে যায় নিজের উদ্যোগে দিব তাইলে উৎসাহিত হবে এবং যারা মার দোয়া করবেন মানে খুঁজুর আমার একটু দোয়া করবেন কিন্তু আসলে দোয়া করা হয় না এই কারণে আমরা রসুলের মতো সাথে সাথে কেউ দোয়া চাইলে সাথে সাথে দোয়া করে কথা দিচ্ছি করতেন কেউ যদি বলতো যে হ্যাঁ দোয়া করে দেন যেমন এক সাহাবি মসজিদে খোদপাত রসুল কেউ বলতেছে ওনা বৃষ্টি আসছে আপনি দোয়া করে দেন রসুল সাথে সাথে হাত উঠে বললেন আল্লাহ না যে আল্লাহ বৃষ্টি দিয়ে দেন এরকম বৃষ্টি শুরু হয়েছে এক সপ্তাহ চলছিল কারণ আপনার কথা কি জন্য মনে থাকবে তার কিন্তু অনেক সময় আমি নিজে আশ্চর্য হয়ে যায় অনেক সময় মাঝে মাঝে আমরা ওমরায় যাই যাওয়ার পরে হঠাৎ দোয়া করতেছি এমন লোকের কথা মনে উঠে গেছে যে তার জন্য দোয়া করতে মনে চাইতেছি অথচ তার কথা আমার সবসময় মনে হে ফোন করে না যে আমার কাছে দোয়াও চাইনি। তার জন্য নিজের উদ্যোগে দোয়া করি নিজেও আশ্চর্য হয়ে যায় যে এর কথা মনে আসলো কেন এখন অনেকে চায় তারপরে মনে আসে না কারণ সে এমন কাজ করছে এরকম লুকাইতে আমল যেটা আপনি মনে রাখার মতো যে আল্লাহর জন্য আপনি সে একটা কাজ করছে আপনি তার কথা মনে রাখছেন এরকম কেউ যদি আমল করে মন থাকবে না আপনি না ভাবে আসি সমস্যার কথা জিজ্ঞাসা করছেন তারপরে করছেন আজীবন মনে থাকব। কারণ আপনার মতো লোক তো এই সমাজে নাই হ্যাঁ এই কারণে তার আপনার কথা মনে থাকব সবার কথা কি মনে থাকে নাকি মানুষ নাকি না আপনি অনেক শিক্ষকের কাছে পড়ছেন আমরা যারা ইউনিভার্সিটি পর্যন্ত পড়ছি একশোর উপরে শিক্ষকের কাছে জীবনে পড়ছি ছোট থেকে মুক্তব থেকে কিন্তু মাত্র পাঁচ সাত জনের মত কথা মনে আছে আর কারোর কথা মনে নাই যাদের জন্য সময় কথা মনে কারণ তারা আমার এত অবদান কষ্ট করে আমাকে গড়াইতে চাইছে। যে একজন আলেম কিন্তু টিচারই করছে এই কারণে তাদের কথা মনে পড়ে না কিন্তু যার ব্যাপারে আমি বুঝি যে সে আমাকে গড়াইতে চাইছে সে টিচারই করে নাই শুধু সে ক্লাস শেষের পরে আমাকে ডাকেনি বলছে যে তুই কি আসলে পড়াটাকে বুঝছিলি যে আমি আবার বুঝে দিই তোকে আমি বুঝতে পারছি যে সে আমাকে আসলে সুতরাং তার কথা আমি মনে করবো কেন তার জন্য কেন আমি দোয়া চাইতে যাব। না কথা কি বুঝার কথা মনে করবে সে তো ওইখানে যাই আপনার কথা ভুলে গেছে কিন্তু আপনি কি তার এমন একটা অবদান রাখছেন যে যার কারণে সে আপনাকে মনে করতে বাধ্য হয় অনেক সময় ভিড়ের মধ্যে বাধ্য হয় অনেক সময় আমরা যে হজে যায় আমাদের কি ধর্মীয় প্রোগ্রাম থাকে ক্লাস করতে। ইসলামিক সেন্টার রেগুলার মধ্যে যে হজগুলা হয় আপনার রেগুলার ক্লাস থাকে ব্যস্ত থাকতে হয় যে একটা ক্লাসের পর একটা ক্লাস এত ব্যস্ততার মধ্যে অনেকের কথায় মনে উঠে যায় দোয়া করার জন্য কেন কারণ তার অবদান আমার উপর আছে সে এমন কাজ আমার সাথে আচরণ করছে যে কারণে মনে যে জন্য দোয়া করে আপনি অবদান রাখতে চাইবেন শুধু শুধু একজনে বলবেন হুজুর আমার জন্য দোয়া করে দেন কি কাম আছে হুজুরের দোয়া করার পাঁচটা টাকা দিছেন সাথে সাথে একটু চিল্লে পাল্লা করলো কিন্তু মনে কিছুই নাই আপনার জন্য আর কো দোয়া করতো না জিন্দগিতেও নাকি না টাকার দেখবেন হুজুরের চিল্লানি একটু ফানিয়ে আনতে চায় যেন আপনি আরো বেশি দেন নাকি না বুঝেন নাই তাইলে এইগুলো হয়েছে টাকার কাঁদা তা আপনি এমন কেন কাজ করবেন না তার সাথে যদি দেখেন লোকটা আমলদারি মানুষ ভালো মানুষ তার সাথে আপনি প্রাইভেট তার সমস্যার গুলো কথা বলবেন যদি কোনো প্রতিষ্ঠান থাকে প্রতিষ্ঠানে জিজ্ঞাসা করবেন একা এরকম সমস্যা আছে কিনা কাউকে বলবেন না আমি আপনাকে করলাম একজন যদি পান তাকে একা একসময় ডাকেনি বলবেন তোর কোনো কিছু প্রয়োজন আছে কিনা আমি করে দিতেছি একমাত্র আল্লাহ সন্তুষ্টি জন্য নাকি না তো সুতরাং এইগুলোই তো কাজে আসবে হ্যাঁ সুতরাং দেখানোর জন্য যেন আমল না হয় কারোর কথার কারণে যেন আমল না হয় আরেকদিকে যাইব না কারণ গেলে নামাজটা নষ্ট হয়ে যাবে তুই একটু টাইম বেশি বেশি নামাজ আজানের আগে ডুবে গেছে মসজিদে তুই বসে বসে কোরআন পড়তেছি হঠাৎ করে নামাজের জামাতের আগে হাতুড়ে দোয়া করতেছি নিজের জন্য দোয়া করব। এই সময় তাইলে এইরকম এটা হয়েছে আসল যে আপনি না বললেও অনেক মানুষ আছে যে কখনো দেশে আছে। বা দেশে চলে গেছে কিন্তু খবর আসছে অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে বা অমুকের এই সমস্যা হয়েছে নিজের থেকে কান্না আসে ওকে বলতে হয় না ও ফোন করে বলে নাই যে আমার বিপদে আপনি একটু দোয়া করেন অনেকে মেসেজ দেয় মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেয় আমার জন্য দোয়া করবেন মনেও চায় না দোয়া করতে কিন্তু অনেকে দোয়া চায় নাই কিন্তু ওর খবর শুনে সাথে সাথে দোয়া করতে মনে চায় ওর জন্য কানতে মনে চায় কারণ তার কোয়ালিটির কারণে কি কোয়ালিটির কারণে হ্যাঁ সেই রকম যে দোয়া পাওয়ার উপযুক্ত এই কারণে আমার মধ্যে চেতনা আসে যে না দোয়া করতে হবে নাইলে আমি অপরাধী হয়ে যাবো নাকি না গাফিলিতে করে দ্বিতীয় বৈশিষ্ট্য কাজ করে আমল করে দেখানোর জন্য তৃতীয় বৈশিষ্ট্য হয়েছে যেটা নিত্য প্রয়োজনীয় যেটা আপনার দিতে পারে কিন্তু তারপরেও দেয় না এমন জিনিস দিতে চায় না মাউন বলা হয় মানুষের যাবতীয় আসবাবপত্র আপনি একজনের সাথে ম্যাচে খান আপনি ধরেন এক বিল্ডিং এ থাকেন অনেকে অনেক ম্যাচ আছে না ধরেন এক বিল্ডিং এ থাকেন আপনি কয়জনে কয়েকজনে মিলে একটা ম্যাচ জনে মিলে আর একটা ম্যাচ অথবা একজনে মেসে না আপনার পাশে একা একাই খায় এখন সে তার মরিষ মরিশ্বাস হয়ে গেছে পাকাইতে গেছে এর খবর নেই যে মরিস নেই এখন মরিষ্বাস হয়েছে আপনার বলছে আপনার কয়েছে ভাই একটু মরিষ দেন আপনি বিরুপ্ত হয়ে যান হ্যাঁ আপনি বলছে বাড়ি একটা পেয়েস দেন আপনি বিরুপ্ত হয়ে যান একজনের কি খবর আছে ডিউটিতে ব্যস্ত হের জায়গ কি হের কি খবর আছে নাই এখন যে এখন চুলের উপর চড়াই দিবে সব হঠাৎ করে হের খবর যে লবণ নাই এখন কি চুল এ বন্ধ করে আবার লগানোর জন্য ধর দিবে দেখে যে বেচারা তো দেয় না করে না তাইলে এইবার পুরো বছর এমনি চলে নাকি না না তাইলে তো আপনি তো দূষী তাইলে যেই আপনার কাছে একটা ছুরি চাইছে আপনার কাছে কোনো কিছু চাইছে না আপনি না করতে পারবেন না আপনার এই কারণে যেগুলো মানুষ চায় এরকম জিনিস ডাবল করে কিনে দিবেন এটা খেয়াল রাখবেন আপনার একটা মানুষকে ধার দেওয়ার জন্য আর একটা তো তাকে একটা ধার দিতে হবে নাকি না তাইলে আপনি প্রত্যেকটা জিনিস যেইগুলা আপনার পাশের মহিলারা আপনার স্ত্রীর কাছে ধার চায় এইগুলা আপনি ডাবল ডাবল কিনে রাখবেন আপনার যদি আল্লাহ তফিক দেয় কারণ এইগুলা যদি না করেন তাইলে কিন্তু আপনার অয়েল যার নাম আসে হ্যাঁ যেগুলো হঠাৎ করে অনেকে খেয়াল করে না অনেকে বিরক্ত হয়ে যায় হ্যাঁ এটা আগে খবর রাখে না আমার কাছে এমন চাইতে আছে কাজ তোর খবর নাই তোর যে লবণ শেষ হয়ে গেছে তুই নাকি নাকি না অনেকে এরকম বিরক্ত হয়ে না অন্তব্য একজন চাউল ধার চাইতে আসছে যে মেমন আসছে এখন তো ঘরে চাউল নেই এটা অনেকে খেয়াল রাখে না প্রত্যেকটা জিনিস এটা কিন্তু সরিয়েতার আরেকটা নিয়ম কখনো সময় কোনো জিনিস পাত্র খালি করবেন না আপনার পকেটে টাকা থাকা অবস্থায় যদি টাকা না থাকে দাঁড় আপনার পকেটে টাকা রাখবেন যেন পকেট খালি না হয় এটা কিন্তু আপনার যখন ঘরে খবর রাখবেন যে কোনটা জিনিস আছে কোনটা একবারে পাতিলে একবারে নাই এটা কিন্তু দোষ তাইলে বরকত পাইবেন না যে কোন জিনিস শেষ হওয়ার আগে আনবেন আপনি দেখতেছেন এটা শেষ হয়ে আসছে মনে রাখবেন লিখে রাখবেন যে আজকে বাজার থেকে এটা আনতে হবে কখনো একবারে জিরু করবেন না এটা খেয়াল রাখবেন তাহলে বরকত থাকবে না বরকত নষ্ট হয়ে যায় এটা খেয়াল রাখবেন এইগুলো গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ আমাদের সবাইকে। হ্যাঁ সঠিক চলার তফিক দান করুন বিশেষ করে আজকে সুরা মধ্যে যে গুলোর কথা আমরা শুনেছি সেগুলো না পাওয়া যায় আমরা যেন সঠিকভাবে আমল করতে পারি সেই তফিক আল্লাহ দিয়ে দেন হ্যাঁ সেই কামনা করে আমার শ্বাস করতেছি দুইটা প্রশ্ন আমরা করব কারণ দুইটা পুরস্কার আছে নাকি না তো এই পুরস্কারগুলো দেওয়ার জন্য হ্যাঁ সবাই বিরক্ত হন নাকি না হ্যাঁ এখন আপনি জিজ্ঞেস করেন কিভাবে উত্তর দিবেন এই জন্য বাধ্য হয় জিনিসটাকে বলে এতে অনেকে আবার একটু বিরক্ত করতে পারেন এখন আপনার যেভাবে চান আপনাদের সুবিধা আপনি ডাউনলোড করবেন ওইখানে আপনার কি আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার যদি জরুরি প্রশ্ন থাকে যেটার উত্তর তাৎক্ষণিক দরকার ওখানে আমাদেরকে প্রশ্ন করবেন আমরা ওটার প্রায়োরিটি দিব নাকি না তাইলে কিন্তু আমাদের সব সময় তো এইখানে সব কারণ প্রশ্ন উত্তর যদি আপনাকে বুঝেই না দি আপনি শুধু বলতে হয় আরেকটা আমি নাকি না এই কারণে আমরা চাই যে কোন প্রশ্ন করলে একটু বুঝেই বলার জন্য যেন আপনার মনে বুঝে আসে যে না এটা ঠিক এটাই মানা দরকার নাকি না যাই হোক আমরা দুইটা প্রশ্ন করি দুইটা পুরস্কার দিব এই আজকের আলোচনা থাকে যেন বুঝে আসে কিনা এটা হ্যাঁ আলোচনাটা এটা বোঝার যায় না কেউ না থাকে এই সুরের মধ্যে আপনার জানলেও কিন্তু আগে বলবেন না হাত উঠেবেন হাত উঠেবেন পরে আমি বলবোকে বলবেন তারপরে উত্তর দিবেন যদিও জানেন যদি বলে দেন কেউ যে আমি বলার আগে তাইলে এটা বাতিল মানে ওই উত্তর বাতিল হয়ে যাবে তখন যদি আরো কঠিনের দিকে প্রথম কথা হয়েছে সুরায় মধ্যে কার বৈশিষ্ট্য বলা হয়েছে হাত উঠান কে বলতে পারে নতুনদের মধ্যে হাত উঠান আপনি বলেন আচ্ছা আপনি বসেন পারেন এই যে আপনি বলেন কার বৈশিষ্ট্য কয়েকটা তো বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য আমি শুরুতেই বলছি আপনি বলেন মার্শাল মার্শাল এই তো হুঁশে দেখা এটা তো সুর জানে এটা তো লাস্টের দিকে বলছি এই কারণে শুরুর টা বলেনি তিনটা বৈশিষ্ট্য হ্যাঁ মুসল্লিদের জানা জাহানো বলেন হ্যাঁ এক নম্বর না এটা তো এর আগে চলে গেছে এটা তো অন্য হ্যাঁ একটা বলছেন তারপর গুলো বললেই তো হয় আল্লা দিন হোম আসিম শাহন তারপর হুম এটার মানে কি মানুষকে দেখানোর জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস মার্শাল আল্লাহ আপনার জ্ঞান আরো বাড়ি দেখুন ওর বিনা মহমদাল